যা রাখা মুসরদের কেউ যদি আপনার কাছে আশ্রয় চায় প্রশন চায় নিরাপত্তা চায় তাহলে আপনি তাকে নিরাপত্তা দেন প্রোটেকশন দেন সে জন্য আপনার এলাকায় আসতে পারে হাতমা কালাম আল্লাহ এসে যদি আল্লাহর কালাম শুনতে চায় ইসলাম সম্পর্কে জানতে চায় যদিও আপনার সঙ্গে মক্কার কাফেদের যুদ্ধ চলছে যুদ্ধ অবস্থায় তো শত্রুকে দেখলেই গুলি করা হত্যা করা তো এই মুহূর্তেও যদি কোনো কাফের মক্কার থেকে মদিনায় চলে আসে আর বলে যে আমি যুদ্ধ করতে আসিনি আমি এসেছি ইসলাম সম্পর্কে জানতে অথবা কোরআন কি বুঝতে তাহলে অবশ্যই মুসলমানরা যেন সতর্ক থাকে তাকে নিরাপত্তা দেয় যে তুমি আমাদের দুশের অন্তর্ভুক্ত হাতের কাছে পেয়ে গেছি এরকম কোন অ্যাকশন যেন তারা না নেয় এখানে কিন্তু এই কথা সামনের আয়াতগুলো মনে রাখবেন যুদ্ধের ময়দানের কথা চলছে তখন মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওনারা কোথায় আসেন যুদ্ধের মাঠে আছেন। ফিজিক্যালি হচ্ছে বা যুদ্ধের পরিস্থিতি বিরাজমান আছে ওইখানকার হুকুম আর শান্তি বসবাস করছে কি এক রকম। আমাদের হিন্দুরা আছে তো তাদের যুদ্ধ করতে হবে এই যে বলা আছে কাফেরকে পেলে হত্যা করা এটা কোন জায়গায় যুদ্ধ ক্ষেত্রে তো কিছু লোক এগুলা না বুঝে বলে কোরআনে বলছে কাপের পেলে হত্যা করো মুসলমানদের মধ্যে কিছু লোক ভুল বুঝে আর অমুসলিমরাও ভুল বুঝে চোদ্দশো বৎসর ইতিহাসে মুসলিম অমুসলিম মুসলিম দেশে অমুসলিম বসবাস করেছে অমুসলিম দেশে মুসলমানরা যুদ্ধের ময়দানের কথা হচ্ছে আর মুসলমানের যুদ্ধের ময়দানের সেনাপতি কে মোহাম্মদুর রসুল্লাহ উনি কিভাবে গাইড করবেন ওনার বাহিনীকে আল্লাহ তালা ওনাকে সেই গাইডলাইন দিচ্ছেন ব্যবহার করার জন্য এবং অমুসলিম যেন এগুলোকে ভুল বুঝে মুসলমানদের উপরে এইভাবে ছেড়ে দেয় আর আমরা বলবো হাই আমাদের ইসলামের কি সমস্যা খালি এই সমস্যা পাওয়া যায় আমরা কিভাবে জবাব দিব আমরা বুঝতে পারি বলতে হবে এগুলো যুদ্ধ ময়দানের কথা তোমাদের যখন ফ্রান্সের সঙ্গে যুদ্ধ হয়েছে তো তোমরা ইসলামী এসেছে হাতাম আল্লাহ যা যদি কেউ আসে কোন শত্রু দেশের লোক তোমার মুসলিম এলাকায় লাহা কি জবরদস্তি না শুনছো এখানে ইসলাম কবুল করতেই হবে তা নাহলে হত্যা করে ফেলতে হবে এরকম বলছে নাকি আল্লাহ তালা বিচার ইমসআল সাহেব এরকম করেছেন না শোনার পরে এর পরে তার নিরাপত্তা এভাবে দাও তাকে একেবারে নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দাও বলা জানা কে আবার কোনখান দিয়ে অ্যাকশন নিয়ে ফেলে বেসা রাখে তাহলে ইসলাম কত গুরুত্ব দিয়েছে যে প্রত্যেকটি জিনিসকে মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই যুদ্ধ করতে আসেনি কাজে তার সঙ্গে যুদ্ধের শত্রুর সঙ্গে যে ব্যবহার যুদ্ধের ময়দানে ওইরকম ব্যবহার করা যাবে না কারণ তারা তো এমন লোক যারা এগুলো বুঝে না জানে না দিন কি ইসলাম কি কোরআন কি আসতে চাইলে তোমরা সুযোগ দিও এরপরে এখান থেকে ইমাম ইম কেফি রহমতুল্লাহ আলী বলেছেন যেমন সেখ অসডার হিসাবে আসছে তার দেশের দূত হিসাবে কোন খবর নিয়ে আসছে যদিও যুদ্ধ চলছে কিন্তু সেই দেশের পক্ষ থেকে একজন মন্ত্রী দূত রাষ্ট্রদূত এইরকম কোন মেসেজ নিয়ে আসছে তাকে হত্যা করা যাবে তাকে হত্যা করা যাবে না উত্তেজারাতীন অথবা তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তার ব্যবসা বাণিজ্য আছে সে উপলক্ষে সে এসেছে তাহলে তাকে নিরাপত্তা দিতে হবে আর তলবহীন অথবা তোমাদের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য সন্ধি করতে প্রস্তাব করতে মিটিং করতে আলাপ আলোচনা করতে আসছে তাহলে তাকেও কি করতে হবে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রদূতকে হত্যা করা যাবে না আউ না হয় আসবাব অথবা এই জাতীয় আরো কোন কিছু যদি থাকে যেগুলো এখানে যুদ্ধের কোন বিষয় নয় যুদ্ধ করতে আসেনি তাহলে এই সমস্ত লোকদেরকে তোমরা তাহলে এখানে ক্লিয়ার গাইডেন্স দেওয়া হয়েছে তাই না কোনো কনফিউশন নেই তাদেরকে নিরাপত্তা দিতে হবে হ্যাঁ যদি যুদ্ধের অবস্থা থাকে সে যুদ্ধে পক্ষের হয়ে কোন কাজ করছে তখন সেটা অন্য বিষয় শত্রুপক্ষে গোয়েন্দাগিরি করতে এসেছে এরকম হয় তাই না এইভাবে সব দেশে আবার অন্য দেশের গোয়েন্দা ধরে ধরে না আমাদের এই দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে আসছিল তাকে ধরে কি করে ধরে কি মেহমানদারি করে ধরে কি করে দেখেন তো শাস্তিদায় এটাই কিন্তু বাকিদেরকে দেওয়ার কথা না এই যে ইসলামের বিধি বিধান এগুলো মানব সমাজের জন্য পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য সব্য সোসাইটি এভাবেই জিনিসগুলোকে দেখে আর ইসলাম তো ফেতর আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাদের মধ্যে সুন্দর বিধি বিধান এবং আল্লাহ বাদতের দিকে নিতে এসেছে এই জন্য আপনার দুনিয়ার অনেক কিছু যে নিয়ম কানুন জাতিসংঘের কিছু বিভিন্ন রকমের কিছু শান্তি চুক্তি থেকে শুরু করে যে সমস্ত যেমন কোন শত্রু বাহিনী যদি স্যারেন্ডার করে ফেলে তাদেরকে হত্যা করা যাবে ইসলামের এটাই নিয়ম তার যুদ্ধ করবে না স্যারেন্ডার করে না চুক্তি তাই জাতিসংঘের মাধ্যমে একদম ইসলাম থেকে এগুলো নেওয়া এটাই সভ্য মানুষের জন্য সভ্য মানুষের যেহে এরকম আসামি কথা কিন্তু যখন যুদ্ধ প্রসঙ্গে আসে তো আল্লাহ তালা আবার এখন এই যুদ্ধের যে পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছেন গাইড করার জন্যে মুশরে কি যারা মুসরে তাদের সঙ্গে আল্লাহ এবং তার রাসুলের কি চুক্তি থাকবে সারা জীবন সেরে করবে আর আল্লাহ এবং তার রাসুল তাদেরকে বলবে যে সেরে করবো ভালো মকাম উদ্দিনে আস বেড়াচ্ছে আস সের করে করে এটা আল্লাহ কাজ তাদেরকে মেহমানদারি করাবেন কিভাবে তাদের সঙ্গে আমাদের ওই যে গত সপ্তাহে তাফসিরে ছিল তাদেরকে এখন থেকে মুস্রেকের জন্য মনে করেন বেশি এক্সট্রিম হয়ে গেল মুস্রেক হলে কি হয়েছে আল্লাহর ঘরে এসে একটু তারতরিকায় দোয়া করে দেখানো অসুবিধা কি ল্যাংটা তা অফ করে দেখানো অসুবিধা কি তো আল্লাহ এগুলা বন্ধ করে দেবেন আল্লাহ তো জানেন এবং স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সালাম হজ করতেও আসেন নাই মক্কা বিজয়ের পরে কারণ এখনো ভাবে তা করছে তারা তাদের এখন অ্যাক্সেস আছে তারা এখন আসছে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আর রসুল্লাহ সাল্লাম নিজেদের কোনো নিষেধাজ্ঞা দিবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ নিষেধাজ্ঞা না দিচ্ছেন তো আল্লাহ তাল্লাহ দিয়ে এখন কিছুক্ষণ মুসলমান বলল যে নিষেধাজ্ঞা না দিলেই ভালো হতো কিনা বেচাররা আসুক একটু আসতে চাইছে না এরকম কারা দুর্বলতা আছে তারা তাতে করে এই দুর্বলতার উর্ধে উঠে যায় কেটে যায় আল্লাহ তাদেরকে গাইড করে বলছেন কি করে হতে পারে মোশ্রেকদের সঙ্গে আল্লাহ এবং তারা যে ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর ঘরকে বানিয়েছিলেন তিনশো টি মূর্তি রাখার জন্য বানিয়েছিলেন কার ইবাদত করার জন্য বানিয়েছেন তাহলে এটাই তো যে কাজের জন্য বানানো হয়েছে সেই কাজে ফেরত আসবে এখন এই মসজিদ বানানো হয়েছে এখন মসজিদে কেউ যদি মূর্তি ঢুকানো শুরু করে দেয় তা আপনি করবেন এটা অন্যায় হবে না তো এই মূর্তিওয়ালাদের এখানে এসে মূর্তি পূজা করার টাকা দিবেন ঠিক আছে মসজিদ না মূর্তি পূজার জন্য মূর্তিখানে আছে তোমার এরিয়া তুমি যাও এই জন্যই আল্লাহ তালা বলে দিচ্ছেন যে কোন ধরনের আমার ঘরের পাশে যে ঘরকে ইব্রাহিম আলসানাম বানিয়েছেন একমাত্র প্রথম ঘর আল্লাহর জমিনে কোনটা বেবাক্কা যেটা মক্কাতে সেখানে এগুলো চলতে পারে না মৎস্যদের সঙ্গে তাদেরকে সেখানে আর আসার কোন সুযোগ দেওয়া যেতে পারে না যে সঙ্গে তোমাদের কিছু চুক্তি হয়েছিল অবস্থায় এই চুক্তিটা যতদিন থাকে এবং তার একটা নির্দিষ্ট দেওয়া হয়েছে এরপরে এটা এক্সটেনশন আর করা যাবে না যতদিন তারা সেই চুক্তি শেষ পর্যন্ত রক্ষা করে চলে তোমরা ততদিন চুক্তি শেষ হওয়া পর্যন্ত মেনে চলো এবং তার অনুসারী মুসলিমরা তাই মেনে চলেছেন এই চুক্তি হওয়ার পরে ওনারা কন্টিনিউ করেছেন একসেপ্ট যখন লোকেরা চুক্তি ভঙ্গ করে ফেলল চুক্তিটা কোন জায়গায় হয়েছিল মানে আছে হোদায় বিয়া সন্ধি হয়েছিল না যে মক্কাবাসীর মদিনাবাসীদের মধ্যে সন্ধি চুক্তি হয়ে গেলে আর যুদ্ধের দরকার নেই যতদিন উভয় পক্ষ এই চুক্তি মেনে চলবে কোন যুদ্ধ নাই কিন্তু এই যুদ্ধের চুক্তি ভঙ্গ করলো কে প্রথমে করাইসেন লোকেরা তারা যুদ্ধ প্রস্তুতি নিল মক্কার আশেপাশে লোকদেরকে নিয়ে চিন্তা করতেছে করে এটাকে শেষ করে দেওয়া যায় তখন রসুল চিন্তা করলেন কি করতে বিয়া সন্ধির পরে ফত্রে মক্কার প্লান নিলেন যে প্লানটাকে তিনি গোপন রেখে দিয়েছেন যাতে তারা জানতে না পারে এমন ভাবে মোদিনা মক্কা আসবেন যেন তারা যুদ্ধ করার আর কোন সুযোগই না পায় মক্কা ওনার আন্ডারে চলে আসে আল্লাহর ঘর মূর্তি মুক্ত হয়ে যায় এই পর্যন্ত যতদিন তারা টিকিয়ে রাখে তোমরা তোমরা একতরফা ভঙ্গ যখন তারা ভঙ্গ করেছে তখন কি আর চুক্তি থাকলো তখন কি সদ একশন নিয়েছেন এরপরে যখন বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি আবার সৃষ্টি হয়ে গেলো চুক্তির পরে মক্কা বিজয়ের আগের কথা এবং মক্কা বিজয় হওয়ার পরেও যখন অন্য কাফেরদেরকে যেমন কাফেরা তারা মানতে রাজি হল না উল্টার দিকে তারা চিন্তা করল তো ওই সময় মুসলমানদেরকে যুদ্ধ জেহাদের ধারণা ধরে রাখতে হবে এবং এই ব্যাপারে শত্রুর সঙ্গে কোনো আপোষ কম্প্রোমাইজ এবং ছাড় দেওয়ার সুযোগ আসে না বীরত্বের সাথে মোকাবিলা করতে হবে দিনকে প্রতিষ্ঠার জন্য সেই ব্যাপারে আল্লাহ তালা মুসলমানদেরকে উৎসাহিত করছেন তারা যদি তোমাদের উপরে বিজয় লাভ করে তোমরা জানো তোমাদের কারো আত্মীয়তা সম্পর্ক আছে বন্ধুত্ব আছে একটু মহব্বত আছে এগুলা কি তারা রাখবে আর এগুলা কোন আক্কা করবে করবে না তো তোমরা এগুলো তো আকা করতে দাও কেন মুসলমানদেরকে আল্লাহ বলছেন তাদের কেউ কেউ তোমাদের সঙ্গে এসে তোমাদেরকে খুব সুন্দর কথা বলে খুশি করে দেয় কিন্তু তাদের অন্তরের মতলব ভালো না তাদের অন্তর সেই কথার সঙ্গে একমত না সুযোগের অপেক্ষা থাকে কখন মুসলমানদেরকে মার দিয়ে উৎখাত করে দেওয়া যায় জমিন থেকে তাদের তোমরা এই ব্যাপারে শক্ত অবস্থানে থাকো তাদের মেজরিটি এরকম পর্যায়ের লোকজন তারা সুযোগ পেলে তোমাদেরকে ছাপ দেবে না তারা আল্লাহর আয়াত কে অল্প টাকায় বিক্রি করে দিয়েছে এবং আল্লাহর আস্তা দিয়ে থেকে মানুষকে বাধা সৃষ্টি করে রেখেছে তারা জানতো না চুরি করে শুনতো খবর না কোরআনের মধ্যে চুরি করে শুনতে কি কয় দেখি তাতে কেউ না পায় আবার যখন এরকম কয়েকজনে চুরি করে শুনছে পরে দেখা হয়ে গেছে তুমি তো শুনছো আমি তো দেখছি তুমি তো গেছি না আচ্ছা ঠিক আছে গেছো তো দুজনে আমরা গেছি বলো তো দেখি মোহাম্মদ যা কিছু কয় এগুলা কি মন গড়া কথা না সত্যি না মন গড়া কথা এরকম হইতে পারে নাকি তুই এখন নিবা না কেন আবু জহল কি বলে মোহাম্মদ আসার আগে নবী হওয়ার আগে আমরা হলাম বনি উমাইয়া বা বনি আব্দুস অন্য কবিরা আর তারা হলো বনি হাসেম সবসময় আমাদের মধ্যে একটা নেতৃত্বের কম্পিটিশন আছে তো মক্কার হাজিদের মেহমানদারি এগুলাও আবার তাদের আয়ত্ত হয়ে গেছে মূর্তি বুঝার আমল থেকে এখন ইসলাম এসে নবী তাদের হয়ে আমরা সব শেষ হয়ে গেল কাজে এটা মেনে নেওয়া যাবে না হক হলেও মেনে নেওয়া যাবে না তাহলে দুনিয়া নেতৃত্বের জন্য পজিশনের জন্য আল্লাহর আয়াতকে কে কোরআনকে দিন ইসলামকে কি করলো বিক্রি করে দিল আখেরাতের বিনিময়ে যে আখেরাতে যাহার নাম নেব দুনিয়াটা মজা খাই না উজুবিল্লা এই কারণে নিজেরা তো নিল আল্লাহ রাস্তা থেকে মানুষকে তারা বাধার সৃষ্টি করে দিল ইসলামের কাছে এসো না ইসলামকে কিভাবে উৎখাত করা যায় এই চিন্তায় তারা থাকলো ইমসানুয়ানুন কত খারাপ কাজী না তারা করলো আল্লাহ কাছে তারা অত্যন্ত ঘৃণিত কাজে এদের বিরুদ্ধে যুদ্ধর ময়দানে অবস্থান নিতে তোমাদের ইতস্তত কেন এই মুসলিম সম্প্রদায় তারা কোন ধরনের আত্মীয় তার সম্পর্ক অথবা কোন চুক্তি পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং যে তুমি আমাকে হেল্প করবো আমি তোমাকে হেল্প করব। এগুলো কিছু কথাবার্তা আগে যেগুলা তাদের জীবনে ছিল এগুলো কিচ্ছু তারা রক্ষা করে না চান্স ফেলে সবাইকেই তারা নিঃশেষ করে দেবে এরা হচ্ছে শিবা লঙ্ঘনকারী এদের বিরুদ্ধে তোমরা শক্ত অবস্থানে থাকোলা হ্যাঁ একসময় তারা যদি এই অপকর্ম থেকে সরে আসে তব করে ফেলে নামাজ কায়ম করে জাকাত দান করে তাহলে তোমাদের দিনই ভাই তারা আবু সুফিয়ান পরে ইসলাম কবুল করেছেন না স্ত্রী কবুল করেননি আল্লাহ তালা ওনাকে নবী করিব করে দেননি তাহলে ইসলাম কবুল করে ফেললে খালাস আর শত্রুতা তার সঙ্গে নাই অনুফা তেলে কৌমি আলামুন এইভাবে আমি আমার আয়াত গুলোকে তাফসিল করে দেই ব্যাখ্যা করে দেই ওই কমের জন্য যারা কিছু জানতে চায় জানার চেষ্টা করে তাদের জ্ঞান আছে কিন্তু তা করে তারা যদি তোমাদের সঙ্গে কৃত চুক্তিকে ছুঁড়ে ফেলে দেয় চুক্তিকে ছুঁড়ে ফেলে দেয় চুক্তিকে ভঙ্গ করে ফেলে রক্ষা করে না এবং তোমাদের দিনের মধ্যে তারা আঘাতের পরে আঘাত করতে থাকে তাহলে এই সমস্ত কুফুরি লিড যারা দেয় তাদের সঙ্গে তোমরা লড়াই অবতীর্ণ হয়ে যাও তাদেরকে তোমাদের হাতের কাছে পেলে শেষ করে দাও কারণ এই দুষ্টগুলোর কারণে সাধারণ মানুষ দিন মধ্যে আসতে পারছে না এদের কোন চুক্তি কথার কোন ঠিক ঠিক না চুক্তি করে এর বিশ্বাসঘাতকত করা এই সমস্ত তালে তারা আছে তাদের কোন ধরনের কি বলে চুক্তিকে রক্ষা করা মানসিকতা নেই আল্লাহ তোমাদের শক্ত অবস্থান দেখলে কিছু লোক তোমাদের হাতে এইভাবে যখন পরাজিত হয়ে তারা তাদের রেজাল্ট পাওয়ার পেয়ে যাবে তখন বাকিরা আশা করা যায় খান্ত হবে তোমাদের বিরুদ্ধে ফার্দার ষড়যন্ত্র করতে কয়েকবার চিন্তা করবে আল্লাহ মুসলমানদের আরো উৎসাহিত করছেন নবী করিম সাল্লা সে কি আয়াত করে শোনাতে হবে ওনার বাহিনী কি সে আয়াতগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন তাদের হিম্মত করার জন্য সেনাপতি তার বাহিনীকে লড়াই করার জন্য বক্তৃতা করতে হয় না তাদেরকে উৎসাহিত করতে হয় না তারা যুদ্ধের মাধ্যমে তাহলে যুদ্ধ তো চলে আসবে কোন সেনাপতি টালা করতে পারে না তো এই মুসলমাদের সেনাপতি রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে আল্লাহ তুলো তেলাবাত করে মুসলমানদেরকে সামনের দিকে যাওয়ার উৎসাহিত করছেন যারা তাদের চুক্তিকে কে ছিন্ন ভিন্ন করে ফেলেছে ভঙ্গ করে ফেলেছে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা নবী করিম সাল্লামকে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তাই নিয়েছে তারা ওনাকে মক্কা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে না বহিষ্কার আল্লাহ তারা হিজরত করিয়ে এনেছেন তাদের আর তোমরা তো কোন অপরাধ কর তোমরা যুদ্ধ করতে চাওনি অহম বাদা উক আউআল আমাররা সবসময় তারাই তোমাদের উপরে আগে চড়াও হয়েছে বদর যুদ্ধে কারা আগে আসছে তারা হদের যুদ্ধে তারা এসেছে খানদকের যুদ্ধে তারা এসেছে এইভাবেই করেই তারা সবসময় তোমাদের প্রতি চড়াও হওয়ার চেষ্টা করেছে তোমরা তো ডিফেন্ড করতেছ তোমরা তো শান্তিপূর্ণ করতে বলা হচ্ছে না তোমাদেরকে দুশ্মনের মোকাবিলা করতে হবে যারা তোমাদের উপরে আগ্রাসন চালায় আতা আল্লাহ মুসলমানদেরকে বলো ওদেরকে ভয় করো ভয়ের কারণে ইত্যস্ত করো তোমরা তোমরা যদি সত্যিকার মমিন হও তাহলে আল্লাহকেই বেশি করে ভয় করা উচিত দুঃশ্মনকে ভয় না করে কাকে বেশি ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত ওদের সঙ্গে লড়াই করো আল্লাহ তালা চান তোমাদের হাতে তাদেরকে সায়স্তা করতে ওয়ুসিহিম তাদেরকে অপমানিত করতে পরাজিত করে আলাইহিম আর তোমাদেরকে তাদের প্রতি বিজয় দান করতে আর যারা মমেন জাতি মোমেন গোষ্ঠী মোমেনের দল তাদের অন্তরটাকে আল্লাহ তালা প্রশান্তি দিতে চান অন্তরে সব কষ্ট দূর করে দিতে ইসলামকে বিজয় দিয়ে মক্কা তখন বিজয় হয়ে গেছে মুসলমানদের কাছে ভালো লাগেনি সমস্ত কষ্ট দূর হয়ে যায়নি আল্লাহ তালা ইঙ্গিতে ওই কাজ করিয়ে আল্লাহ অন্তটাকে জড়িয়ে দিবেন শান্তি দিয়ে দেবেন কাজে তোমরা এগিয়ে যাও সামনের দিকে তোমাদের অন্তরের সমস্ত রাগ গোসা কষ্ট যেগুলো ধারণ করছ খুব বেদনা সব দূর হয়ে যাবে তখন তবে যাকে আল্লাহ চান এই করেছে তার উপরে আল্লাহ তালা তার তবাও কবল করে ফেলতে পারেন এবং তাই হয়েছে মক্কা বিজয়ের সময় কত হাজার লোক মারা গেছে যদি একজন সবাইকে আল্লাহ তালা তবা কবুল করে ফেলেছেন আবু সুফিয়ান তাদের লিডার সহকারে তারা সবাই ইসলাম কবুল করে ফেলেছে আল্লাহ তবাও কবুল করবেন কিন্তু তারা যদি একশন না নিতেন এগিয়ে না যেতেন তো মক্কা লোকেরা ইসলাম কবুল করতেন দলে দলে হ্যাঁ তো আল্লাহ তালা এই যে উৎসাহিত করে নিয়ে গেছেন এ নেওয়ার মধ্যে ফায়দা আছে ইসলাম কবুল হওয়ার করানোর জন্য এটা দরকার ছিল আর বলে খালি শান্তিপূর্ণ চুক্তি করে বসে থাকতো এবং তারা মাঝে মাঝে ডিস্টার্ব করে তারপরেও মুসলমানরা নাচড়া না করতে এগিয়ে না যেতেন তাহলে মক্কায় এখনো মূর্তি থাকত আলিম হাকিম আল্লাহ তালা অনেক কিছু জানেন তিনি অনেক জ্ঞানী মুসলমানদেরকে বলেন যে তোমরা মানে তোমরা হিসাব টিকাশ করাতে গেলে কি সুবিধা হবে না গেলে অসুবিধা হবে এই বেসারা কি ইসলাম কবুল করবে কি করবে না কোনটা হলে ভালো হবে তোমরা এত হিসাব নিকাশ করো না আল্লাহ তালা যে নির্দেশ দেয় সেই নির্দেশকে পালন কর তিনি অনেক কিছু জানেন তিনি অনেক জ্ঞানী তিনি জানেন তোমাদেরকে যেতে হবে যাওয়ার মেতে ফায়দা এবং তাদেরকে আল্লাহ তো অবকুল করবেন ইসলামের যেটা তোমরা জানো না তা আল্লাহ তালা যে আগেই বলে দিতেন যে মক্কায় চলে যাও আমি গুড নিউজ দিচ্ছি তোমাদের বিজয় হয়ে যাবে তো এত গুড নিউজ পাওয়া গেলে এরকম একেবারে তাহলে তো সবাই যেতে রাজি আছে একটি রিস্কের মধ্যে যায় কথাটাকে একটু উজ্জ্বল রেখে আল্লাহ পরীক্ষা করে দেখছেন কিন্তু রক্তপাত হয়নি তো এই যে আল্লাহর দিনের জন্য ওনারা কাজ করতে হবে এবং মক্কাল পরে আপাতত আইভি যেতে হয়েছে এখনো ওনাদেরকে এই যেহাদের জজবা রাখতে হবে সে খবর পরে রায়তে আল্লাহ তালা বলছেন হে মুসলিম সম্প্রদায় মুসলমান কোন তোমরা কি মনে করেছ তোমাদের কি আল্লাহ তালা হিসাবের দিন আখেরাতে ছেড়ে দিবেন হিসাব নিবেন না জানার চেষ্টা করবেন না দুনিয়ার মধ্যে দেখে কে কে তোমাদের মধ্যে জেহাজে অংশগ্রহণ করেছিলেন আর আল্লাহ এবং তার রাসুল ছাড়া এবং মোমেনগঞ্জ ছাড়া আর কাউ কি একান্ত আপন জন মনে করিনি যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সঙ্গে যদি এই পক্ষের লোকেরা কিছু আন্তর্জাতিকতা সম্পর্ক যোগাযোগ শুরু করে দেয় তাহলে এই রাষ্ট্র ওই মুসি ওই তার নাগরিকের ব্যাপারে কি অ্যাকশন নিবে তুমি আমাদের দুঃশনের সঙ্গে শত্রু পক্ষের সঙ্গেছ তুমি আমাদের জাতীয় দুশন ঠিক না। তো আল্লাহ তালা বলে আমি দেখতে চাই যে কে আল্লাহ তার রাসুল মমিন ছাড়া এই উসলামের দুঃখনদের সঙ্গে ওয়ালিজা খুব ইন্টিমেট গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কে কে ভিতরে ভিতরে রাখে এইগুলো আল্লাহ চেক করে দেখবেন না কোন মনে কি ঢুকে কি না তোমরা যা কিছু করো এগুলো খবর আল্লাহ তালা কাছে আছে বরাবর আছে সময় আছে এরপরে এই মক্কার লোকদেরকে মোশরেকরা তারা কবুল করবে না তাদেরকে আর মকায় থাকার কোন অধিকার নেই এই পবিত্র শহর কি নেওয়া হালাদ জন্য হতে পারে না এই মক্কার ঘর ইব্রাহিম আলসিন ঘরের দেখভাল মোশ্রেক সেরেকওয়ালার মূর্তিওয়ালারা করবে কে করবে তাহিদ ওয়ালারা করতে হবে কাজে ওদের আর আসার সুযোগ নেই এখন কোন সুযোগ নেই প্রশ্ন তারা আল্লাহর ঘর কে মসজিদ কে তারা নির্মাণ করবে অথবা দেখভাল করবে মেন্টেন্স দায়িত্ব পালন করবে খেদমত করবে এই দায়িত্ব পালন করার তাদের আর কোনো রাইট নেই যারা কুফরীর উপরে সাক্ষ্য দিচ্ছে কালিমার সাক্ষ্য দিচ্ছে না তো শীদের সাক্ষ্য দিচ্ছে না কুফরীর সাক্ষ্য দিচ্ছে তাদের পক্ষে আল্লাহর এই বাইতুল্লাহ খেদমত করার আর কোন সুযোগ নেই কাহাবি তৎ হুম খানিদ এই লোকগুলার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে আল্লাহর ঘরে খেদমত কি জন্য করতে চায় আল্লাহর ঘরে খেদমত করলে তো আল্লাহর কাছে পাওয়ার কথা তো ওরা করলে পাবে নাকি আল্লা ঘর বাইতুল্লা শুধু নয় যে কোন মাসজিদ কে কার করবে মিনাল শুধু যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত মক্কার কাফেরদের বিষয় নয় একটা প্রিন্সিপাল ক্যামত পর্যন্ত মসজিদের যারা দায় দায়িত্ব পালন করবেন তাদের যোগ্যতা তাদের মানসিকতা তাদের আকিদা বিশ্বাস কেমন হওয়া উচিত ইন্নামা অর্থাৎ শুধুমাত্র ইয়া মসাজিদাল আল্লাহ আল্লাহর গুলোকে নির্মাণ করা দেখভাল করা তৈরি করা এগুলার হেফাজত করা এই দায়িত্ব পালন করে ওই লোকগুলো যারা মান আ মান আিল্লা তারা আল্লাহর প্রতি ইমান এনেছে ইমানদার ওয়াল ইয় আখের আখরাতকে তারা বিশ্বাস করে এটা হলো ইমান আকিদা আর আমলে দিক থেকে ও আকাম তারা নামাজ কায়ম করে যারা ঠিক মতো জাকাত দেয় ওয়ালামি আকা ইল তাদের মন মানসিকতা আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না এই লোকগুলা এই রকম লোকেরা যদি মসজিদে খেদমত করে ফাসা উল্লাইকা আশা করা যায় এই লোকগুলো দিন আশা করা যায় এই লোকগুলো হেদায়ত প্রাপ্ত হবে তারাই হেদায়ত পাওয়ার উপযুক্ত হবে এখান থেকে অনেকগুলো মাসাইল শেখা গেল এক নম্বরে আপনারা যদি কোনো মসজিদ তৈরি করে নির্মাণ করেন নন মুসলিমের টাকা পয়সা দিলে নেওয়া যাবে কিনা সেটা নেওয়া যাবে কিন্তু তামির অর্থ মেইন হচ্ছে মসজিদকে আবাদ করা মসজিদের মধ্যে প্রোগ্রাম চালানো নামাজ থেকে শুরু করে আল্লাহ রেবাদ আলী ইত্যাদি মসজিদ পরিচালনা করা মসজিদকে মেনটেইন করা এগুলো দায়িত্ব কোন লোক পালন করা উচিত যাদের ইমান ভালো আল্লাহ এবং তারা ছেলে প্রতি যারা নামাজি আখ প্রতি বিশ্বাস আছে যারা জাকাত দেয় আল্লাহকে ভয় করে না এই লোকগুলো অল্প কিছু মসজিদ বাদ দিলে মেজরিটি মসজিদের খবর কি এই কোয়ালিটিতে তার টিকে কিন্তু সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছেন আমাদের দেশে একই অবস্থা বিভিন্ন জায়গায় দেখবেন বড় বেনামাজি মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি বড় ঘুষখোর বড় সুদখোর বড় হারাম ব্যবসায় এরা সব মসজিদ দখল করে বসে আছে এরা ডিসকোয়ালিফাইড এরা মসজিদের দায়িত্ব পালন উপযুক্ত না কিন্তু শুধু পজিশন পাওয়া যায় পদ দখল করা যায় কিছু একটা পদের জন্য তারা এই ওখানে যায় তারা ডিসকোয়ালিফাইড এবং এই জন্য ওই সমস্ত মসজিদ থেকে খাই বরকতের আশা করার কোন কারণ নাই মসজিদ বড় হতে পারে কিন্তু ওখানে কোনো দিনের কোনো ভালো বয়ান হবে ভালো তালিম হবে ভালো দাওয়াত হবে হবে না সেখানে ইমাম সাহেবের কোনো কর্তৃত্ব নাই সব কর্তৃত্ব চেয়ারম্যান আর সেক্রেটারি ইমাম সাহেবের এক পয়সার দাম নেই এইরকম হলো আমাদের দেশের মসজিদের মেজরিটি মসজিদের মধ্যে এই দুরবস্থার মধ্যেই বসবাস করছে তাই না আর ইমামও এরকম রাখে যে কমিটি যা কয় তার আর মুখে কিছু উর্বসহ করার কোন উপায় নাই এই মসজিদ থেকে আমাদের কেমন সার্ভিস পাচ্ছে বলেন। ইমাম সাহেবের মানুষকে দিন তালিম দেওয়ার যতটুকু দরকার না আসে ততটুকু কবর যে আর করে কোনখান দিয়ে পয়সা পাওয়া যাবে তারপরে খতম পরে কোনখানে পয়সা পাওয়া যাবে মিলাদের দাবাত কোন জায়গাতে পাওয়া যাবে সারাদিন এই পেরেশানি করতে হয় তাই না আর বেতন কত দেয় সংসার চলে ইমাম সাহেব দেয় সে যদি এরকম টুকটাক ওই কি বলে কিছু না করে তাহলে পাঁচজন পাঁচ ছয় জন জন বাচ্চা আচ্ছা তার থাকে এই সংসারে বর্তমান জমানায় যদি কোন ইমামকে দুই হাজার টাকা বেতন দেয় তার সংসার চলবে এরকম যারা কম চাকুরে অল্প বেতন পায় সরকারি অফিসে তারা চলে না দেখে তারা কি করে জোগাড় করতে হবে করে আমাদের দিনের অবস্থা কি হয়ে গেছে তা থেকে উঠে সেরেক ঢুকছে শূন্যত জায়গায় বেদা ঢুকেছে আর এই সার্ভিস আমাদের মেজরিটি মসজিদ দিচ্ছে আর সেখান থেকে আমাদের জাতি কি ইসলাম শিখবে বলেন অবশ্য আমি বলি না সবগুলো মসজিদের অবস্থা আলহামদুলিল্লাহে অনেক অনেক ভালো কাজ করছেন ভালো দায়িত্ব পালন করছেন কোন কোন কোনো যারা লোকজন আসেন কিন্তু মেজরিটির কাহি তাহলে যেকোনো জায়গায় যে কোনো মসজিদ আপনার নির্মাণ করবেন কমিটি করবেন পরিচালনা করবেন সেখানে কোয়ালিটি দেখতে হবে মসজিদে যারা দায়িত্ব পালন করবে তারা নামাজি কিনা বেনামাজি ফাসেক প্রকৃতির লোক হারাম ইনকামে লিপ্ত আছে এই জাতীয় লোক মসজিদের খেদমত করার টোটালি অনুপযুক্ত ডিসকোয়ালিফাইড আর ওরা খেদমত যতই করুক তারা উলাই মিনাল মুহতাদিন তারা হেদায়ত প্রাপ্ত হওয়ার আশা করতে পারে তাদের কপালে হেদায়ত জুটবে না মসজিদের খেদমত করে করে মরে গেছে প্রেসিডেন্ট হয়ে সভাপতি হয়ে বছর ছিল কিন্তু কোনো কাজে লাগবে না আজ আল তুমায় মক্কার কাফিররা মনে করতো আরে তোমরা বুদিনা লোকেরা কি কর আমরা যারা আবু জল আবুল্লাহ গোষ্ঠী আছি আমরা তো আল্লাহর ঘর বাইতুল্লাহ খেদ মতে আছি আমরা হাজিদেরকে পানি খাওয়াই খাবার দেই এরপরে আমরা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করি কত ভালো কাজ আল্লাহ আমাদের এগুলো তাদের ছিল দাবি ক্লাইম করত তারা তো আল্লাহ তালা তাদের ক্লাইম কে উড়িয়ে দিয়ে কি বলছেন মক্কা বিজয় আগের ঘটনা এগুলো আজ আল হাজ তোমরা কি হাজিদেরকে পানি খাওয়ানো কিছু খাবার টাবার সাপ্লাই দেওয়া এগুলা এম আরো একটু করা এগুলাকে মনে করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে আখের প্রতি আছে ও জাহাদ আল্লাহ জিহাদ যুদ্ধ করেছে তাদের মতো কি তুমি সেই মনে করেছ তাদের থেকে উত্তম তোমরা ক্লিম করে বসেছ আল্লাহ হেদায়ত দেবেন না এইজন্য আবু জাহাল আবুল আহবের কপালে হৃদায়ত জুটছে এইজন্য অনেক আমাদের মসজিদের চেয়ারম্যান আর সেক্রেটারি বিভিন্ন দেশে আছে যে আমাদের দেশে তাদের কপালে কিন্তু এই নাই করে নিজেকে হেদায় কপালে জুটল না যারা ইমান এনেছে হিজরত করেছে মক্কা ছেড়ে গেছেন আবু বকরমান দুঃমন্ত্রীর মোকাবিলায় যুদ্ধ জেহাদ করে লড়াই করেছেন তাদের মাল দিয়ে আদার আইনদাল আল্লাহর কাছে তাদের শান কত উঁচু আল্লাহর কাছে কত সৌভাগ্য অধিকারী তারা আখেরাতে হয়ে যাবেন আর যারা মসজিদের হয়ে গেল আল্লাহ হয়ে যাবেন এই সার্টিফিকেট কোন কাজে লাগবে আমি সভাপতি হিসাবে মৃত্যুবরণ করেছি কোনো কাজে আসবে না এবার শেরু হুম হিজরত করলেন সব ত্যাগ করলেন তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন ইবাসেরু হুম রবহুম তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন বের হুয়ারি দোয়ান তার তার কাছ থেকে রহমত তাদের প্রতি এবং সন্তুষ্টি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তাদেরকে আল্লাহ তালা কি বলবেন মৃত্যুর সময় এর যাই ইয়াতি ফি ওয়াদখুলি জন্নাতি হে ওই আত্মা যে আত্মা ইমান এনে আমল করে যান মাল কোরবানি করে তোমার রবের প্রতি তুমি মতমাইন ছিলে। তোমার ভিতরে ইমানের স্যাটিসফ্যাকশন এসে তোমাকে যে প্রশান্তি দিয়েছে এই আত্মা তোমার এখন মৃত্যুর সময় হয়ে গেছে সেই হোক অথবা নিকারের স্বাভাবিক মৃত্যু হোক তুমি চলে আস এর যে রব্বি তোমার রবের কাছে চলে আস তুমি চলে আসো তুমি রা তর তুমি খুশি হয়ে যাবে আমার কাছে আসলে তোমার প্রতি আমি খুশি হয়ে যাবো আসো তুমি চলে ভাবে ডেকে বলা হয় মৃত্যুর সময় নেককার আল্লাহর পক্ষ নেবান আসছে ফাদি ফিনী আমার খাঁতি বান্দাদের মধ্যে সামিল হয়ে যেতে তুমি চলে আসো খুলি জন্নাতি আমার জান্নাতে তুমি প্রবেশ করবে আসো আল্লাহামিন হো তো এদের প্রতি আল্লাহ কি হবেন খুশি হবেন তাদের জন্য যেখানে রয়েছেন সমূহ থরে থরে সাজানো চিরস্থায়ী কোনদিন তার কোন ইতি ঘটবে না এই জিন্দিগির জান্নাতের খবর তাদেরকে আল্লাহ দিচ্ছেন খালিদিন তারা চিরদিন থাকবে চিরঞ্জীব হয়ে থাকবে দাহু আজরুন নিশ্চয়ই আল্লাহ তালা কাছে একমাত্র আছে আজরুন আদিম অনেক বড় পুরস্কার বড় পুরস্কার কার কাছে আল্লাহ তালার কাছে বড় পাওনা বড় প্রতিদান বড় কিছু অর্জন করা দুনিয়ার মধ্যে অনেক কিছু বড় হওয়া যায় মানুষ মনে করে অনেক বেশি টাকা পয়সা হয়ে গেলে বিশাল শোকের খবর বড় রাষ্ট্রপতি হয়ে গেলে বড় পদ পজিশন মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারলে বিরাট অর্জন প্রধান বিচারপতি হতে পারলে অনেক বড় কিছু এরকম অনেক কিছু দুনিয়াতে আছে লিডার হতে পারলে বড় আমলা হতে পারলে আর এগুলোর জন্য আশেপার অবস্থা কিন্তু পুরস্কারটা তারা যে আল্লাহর কাছে পাবেন সেটা অনেক বড় আল্লাহর পুরস্কার দুনিয়ার পাওনা থেকে অনেক বড় ইন্দ আল্লাহ ইন্দাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে একমাত্র সবচেয়ে বড় পুরস্কার কিছু কিছু মুসলমানদের প্রতি তখনও মক্কা ওলাদের দুঃশ্মের প্রতি কিছু মহব্বত ছিল যা আমার ভাই আমার ভাতি আমার চাচা এই এই সমস্ত কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সে হিম্মত পায় না তো আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের কাউকে পিতা মাতা হোক বাপ দাদা হোক তোমাদের ভাই বোন হোক এদের কাউকে কখনো একান্ত মনের মানুষ মনে করো না আপন জন মনে করো না কারণ তারা আল্লাহর দুশ্মনীতে লিপ্ত হয়েছে আল্লাহর দুশমান হয়ে গেলে তার সঙ্গে আপনি আর এখন মোহবত রাখতে পারেন ইমান তারা যদি ইমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেয় ওই কাফের গুলো যারা গ্রহণ করেছে কুফুরীর জন্যই তারা লড়াই করছে ইমানকে তারা প্রত্যাখ্যান করে দিয়েছে তাদের সঙ্গে কোন কোনো অলিয়া সম্পর্ক মহাব্বতের সম্পর্ক তোমাদের আর থাকতে পারে না মুসলিম তাদের সঙ্গে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক মনের মানুষ হিসাবে গ্রহণ করে আপন মনে করে তাদের প্রতি মায়া মমতা এগুলো নিয়ে চিন্তা করে তাহলে এরা হবে জালিম মুসলিম এরা আল্লাহর কাছে জালিম হিসাবে প্রমাণিত হয়ে যাবে আবা উকুম আকুম ইকুমি রুকুম ওয়াল উনি কুতারফ তুমু হি জু তৌ নৌন আহ লাই কুমিনে পতর বসু হত্যা অল্লো হু বিমে লা আপনি এখন বলে তোমাদের পিতা মাতা বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি নাতিপুতি তোমাদের ভাই বন্ধু বোন তোমাদের স্বামী অথবা স্ত্রী তোমাদের গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী কবিলা এরা কেউ যদি তোমাদের কাছে অনেক বেশি প্রিয় হয় ও আমার তোমরা অনেক সম্পদ জোগাড় করেছো সম্পদটা কিভাবে ঠিক রাখা যায় উদ্যোগে সম্পদ যদি শ্বাস হয়ে যায় ও তাকসাউনা তাকসাউনাকা অথবা তোমাদের ব্যবসা বাণিজ্য ফল করে ফেলতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এই চিন্তা তোমাদেরকে যদি পেয়ে বসে ও মাসা কিন্তু দাও নেহা তোমাদের এত সুন্দর ঘর বাড়ি মায় মমতা ত্যাগ করে কেমনে যুদ্ধ জেহাদের ময়দানে যাও যদি শহীদ হয়ে যাও মরে যাও আহাদ বা ইলাইকুল সব যদি তোমাদের কাছে খুব পছন্দের হয়ে আল্লাহ এবং তার রাসুল থেকে ওইগুলো বেশি মহব্বতের হয়ে যায় ও জেহাদিন এবং আল্লাহ রাসাদ জেহাদ করার থেকে ওইগুলোকে ধরে রাখার এনজয় করার ভোগ করার বেশি তোমাদের প্রিয় হয়ে যায় অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তার হুকুম না নিয়ে আসেন তার মানে তাহলে তুমি যে মৃত্যু হবে তোমার আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ সঙ্গে তুমি বিশ্বাস ভঙ্গ করে ফেললা আল্লাহর দুঃশ্মান থেকে করলা দুনিয়া টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর এগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল তাহলে তুমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ ফাসেক লোকদেরকে কখনই পছন্দ করেন না তোমরা ফাসেক হয়ে যাবে হাজি এসেছে আল্লাহ এবং তার রসুল সবথেকে বেশি প্রিয় হওয়ার কথা নবী করিম সালাম কি বলেছেন ওল্ দিন পিতা মাতার চেয়ে তোমার সন্তান সন্ততি নাতি চেয়ে সমস্ত মানুষের থেকে বেশি মোহব্বতের না হই আল্লা মাল তার রসুর আমরা সবার উপরে বেশি মহব্বত করছি নাকি ওইদিক মোহাম্মত বেড়ে গেল এটা আমাদের ইমানের পরীক্ষা এটা যদি ফেল করে ফেলি তাহলে এটা হলো দুনিয়া আত্মীয় স্বজনের সম্পর্কর কারণে অনেক মানুষ ইমানের পরীক্ষা ফেল করে ফেলে দুই নম্বর হলো কি টাকা পয়সা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য এগুলা এগুলো খবরে আর কে দিতে এসেছে ইয়া তুমি তোমরা যতক্ষণ পর্যন্ত এই এমন বিক্রি করবে বেচা কিনা বাই ওরা ই না হচ্ছে যে আপনার এক ধরনের ব্যবসা যেমন আপনার টাকার দরকার এখন একজনের কাছে টাকা হাওড়া চাইলে সে আপনাকে টাকা দেবে না এখন আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার গরুটা খরিদ করি বাকিতে গরুর দাম কত এক লক্ষ টাকা আমি এটা খরিদ করে তোমার থেকে কিনলাম আমি বাকিতে পরে তোমাকে টাকা দেবো এক বছর পরে ছয় মাস পরে এরপরে এখন আমি এই গরুটা আবার তোমার কাছে বিক্রি করব সত্তর হাজার টাকা দিয়া তুমি আমাকে ক্যাশ দিয়ে দিবে সত্তর টাকা বুঝছেন ব্যসা কিনা যে গরুওয়ালা তার থেকে আমি যদি গরু কিনি কত টাকা দিয়ে কিনলাম এক লক্ষ টাকা দিয়ে আমার আসলে গরু কিনা মাকসুদ না আমি টাকা চাই সে আমাকে আমি টাকা দিবে না তো একটা ব্যবসার মাধ্যমে চক্কর করে সে আমাকে ব্যসা কিনার মাধ্যমে টাকা দিবে তা আমি কি করি ঠিক আছে আপনার গরুটা আমি কিনলাম এক লক্ষ টাকা বাকিতে কিনলাম গরুটা আমি নিলাম নিয়ে এখন আমি রিসিভ করে বললাম যে আমি এখন গরুটা আপনাকে নগদ বিক্রি তো নগদ দিলে তো আমি তার থেকে সত্তর হাজার টাকা নিলাম গরু সে পেয়ে এখন আমি তাকে পে করব কত আমি তাকে এক লক্ষ টাকা দেব সে এখন আমার কাছে কত লাভ করলো আসনের লাভ তো কিছু হয়নি বেসা কেন তার গরু তার কাছে এই একটা বিক্রি পদ্ধতি আরব দেশ চালু ছিল কয় ঘুষ খাই না কিন্তু বেসা কেনা করতে পারে যে আমাদের দেশে কিছু ঘুষ ঘুরে কোন ঘুষ খাই না তার মুনাফা নেই মুনাফা এই ঠিক এটা হলো মুনাফা হ্যাঁ এই ঘুষটাকে এরকম করে চালু করেছে তো কোনো কোনো জায়গায় কোন কোন আপনি যদি ইসলামী ব্যাংক থেকে টাকা ঋণ চান তাহলে তারা আপনাকে টাকা ঋণ দেবে না কারণ ইসলামী ব্যাংক সুদ খেতে আর অন্য ব্যাংকে গেলে তারা টাকা দিবে আর তারা সুদ নেবে ইসলামী ব্যাংক চলতে হবে তো তারা মোরা মোরা মোরা আপনারা বলবেন যে ইসলামী মোরা আপনি টাকার জন্য চালে তারা বলে আমরা কোন টাকা দেই না তো ব্যাংকে বলে যদি যে আমরা আপনি গাড়ি কিনবেন একটা গাড়ি কিনতে চান লোন নিয়ে তাই না অথবা বাড়ি কিনতে চান তা আপনি গিয়ে বলবেন যে এই বাড়িটা আমি গাড়িটা আমি গাড়ির একটা ইসান না আমরা এই গাড়িটা ওই মালিক থেকে কিনবো আপনি পছন্দ করে আসে। কিনার পরে পাঁচ লাখ টাকা দিয়ে আমরা আপনার কাছে ৬ লাখ টাকা বিক্রি করব এই টাকাটা কিস্তিতে আপনি পাঁচ বছরে দিবেন এখন ইসলামী ব্যাংক বাড়ি কিনেছে বা গাড়ি কিনেছে কিনে একটা লাভের অংশ রেখে তার কাছে করার পেতে লাভ করে বিক্রি করে দিয়েছে এই মরা বাহাটা অরিজিনালি ইসলামী শরীয়তে অ্যালাউড আছে আপনাটা নিয়ে আবার আপনার কাছে বিক্রি করলাম বইছ না ওই যে আগের একজাম্পল দিয়েছে বায়ুর ই না যে আমার টাকা আমার গরু নিয়ে কিনলো বিক্রি করলো এইটা সুদ থেকে আমি যদি একটা মাল কিনি কিনে বিক্রি করি আপনার কাছে লাভ করি যা যা সে হাল ভাই আহ ও হার আমার রবিবার আল্লাহ বেচা কিনা কে হালাল করেছেন বিক্রি কাজ কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছে এই মোরা এই হালাল মধ্যে একটা ইসলামী ব্যাংক সময় ইসলামী ব্যাংক যেটা করে প্র্যাক্টিক্যালি এটা অনেক করে না কোন কোন ইসলামী ব্যাংক আমি সব ইসলামী ব্যাংকের কথা বলছি না তারা অনেক বলে যে আপনাকে তো আমরা টাকা লোন দিব না তবে আপনার কাছে সিমেন্ট বিক্রি করব রড বিক্রি করব রড বিক্রি করব। কোথায় রে যে মাঝখান বেসা কিনে হয়ে গেছে এইগুলার মধ্যে কিছু শুভঙ্করের ফাঁকি হয়ে যেতে পারে ওই মরা বাহাটা মিস ইউজ হয়ে যেতে পারে এই অনেক ইসলামী ব্যাংক মোরা বাহাকে ইউ করে না এই করে বিক্রি করে দেয় এটা কিন্তু নাটকের মতো করে জায়জ হতে পারে কোথায় জায়জ হয় না কি কারণে কিছুটা আর পাইছেন তো কারণ এটা ভালো করে বুঝতে পারছি কয়েক ঘন্টা ক্লাস করে অঙ্ক টঙ্ক করে বুঝতে হবে এটা লম্বা কথা একটু সামান্য আইডিয়া হলো আর ঠিক আছে চলবে এতটুকুন খোঁরাকি সারবে আচ্ছা